আয়সাহ ওয়াদ্দালা আনহা হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমার ঘরের দরজায় দেখলাম তখন হাফসার লোকেরা মসজিদে বর্ষা দ্বারা খেলা করছিল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রাখছিলেন আমি ওদের খেলা অবলোকন করছিলাম